আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাতামবী আবাদা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করা সেটাই লোক দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোকন সালাত আমরা সমাজে একটা বিষয়ে আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে জামাতে যখন সালা তাদা খরা হওয়ার ইমাম সাহেব গেছেন গিয়া বা ইমাম সাহেবের কোনো সুরা তেলাও থররা শেষের দিকে আইছেন তখন দেখা যায় যে অজুখানার যেসব মানুষ আছেন বা মসজিদ যারা ডুকরা তারা দেখা যায় অনেক সময় খুব জামাতর দরতা সাইন সাইন যে রুকুর আইয়া ফাইলিলে ও রাখাত ফাইলিবা রুকু ফাইলে রাখাত ফাওয়া যায় এটা এই মাসারা ঠিক আছে কিন্তু যে খুব দৌড়িয়া দেয় আইন অযোধ্যা খানা তাকিয়া বা মশিদাইয়া প্রবেশ করার ক্ষেত্রে সেই ব্যবহারে রসুদি ইসলামের দিক নির্দেশন বুখারি এবং মুসলিমের হাদিসের মাঝে আইসে রসুদি ইসলামে কইসেন যখন একামত করা দেওয়া হয় নামাজ যখন একামত প্রদান করা হয় তখন তুমি যেন করো তখন তুমি করে সালার্থের দিকে আসবে না তাই নিষেধ করছেন এবং কইছেন যে ধীরে স্তিরে আও প্রশান্ত আর তুমি আইয়া অংশ ফাইবা সেটা আদায় করো আর যেটা ছুটি গেছে সেটা কিতা করো ইমামে সালাম ফিরানে ফরে সেটারে পূর্ণ করে দাও এটা হইলে কি রসদ্দ সাল্লা সাল্লামের নির্দেশনা আর আল্লা সুবাহান তালা খাসা যে কোনো ইবাদত কোন আমল গ্রহণযোগ্যই তৈলে যে তার অন্যতম শর্তই লোকগিয়া রসুসাল্লামের অনুসরণে হওয়া এতে সালাতের মতো গুরুত্ব ইবাদত আমরা আদায় করার ক্ষেত্রে রসুদি সালামে যে নির্দেশনা দিচ্ছেন যে আমরা তাড়াহুড়া করি সালাতের দিকে আইতাম না যদি আমরা যদি আমরা স্বাভাবিকভাবে আইতাম আইয়া যতটুকু ফাই আমরা জামাতে যতটুকু আদায় করতাম আর যেটা ছুটি যায় সেটা আমরা পরবর্তীতে পূর্ণ করতাম আল্লা সুবহান ও তালা আমরা এরসল্লিশ অনুসরণে ইবাদত সরার্থানবীনা মুহাম্মদ ওয়লা আলিহি ও আসহাবিহি ও